এবং কাছে অগণিত ও সংখ্য দর্শক ভাই বোনদেরকে শুভেচ্ছা মুবরকবাদ জানিয়ে শুরু করছি আমাদের কোরআনিক ডিসকাশনের আয়োজন কোরআনের আলোচনা আসুন এই আগমন কে শুভ আগমন হিসেবে যেন কবুল করেন দুনিয়ার যে দেশ থেকে যে যেখান থেকে আমরা শরিক হয়েছি আল্লাহ যেন আমাদের সবার জন্য কোরআনকে রবি আকলুবি না অনুরসুদুরা চল্লিশ নম্বর আয়াত থেকে শুরু হচ্ছে যেখানে আল্লাহ রবাহ আলামিন বলেছেন জার্রা পরিমাণ জুলুম আল্লাহ কোনো বান্দার উপরে করেন না आल्लाह को समय जारा परिमाण जुलुमो करें बर बंदारा बंदी निजेरा निजे ऊपर जुलुम कर इस सम्पर्के आलोचना एरपर आल्ला रसुलर सी हवा हमरा स् हवा से आलोचना साथे साथ क्या मतर मैदान काफेर अवस्था क्यों से आलोचना आस आल्ला कुरान के हिदायत नहीं আউজবিল্লাহ মিন শানি রাজমিল্ রহমান রাহুল ও মস্রাহ ও ইন তকু হসনত হ ইউ উল্লিমা ফুল উম্মতিম বিশিদ ও জি বিকাল উল شَهِيدًا নিশ্চয় আল্লাহ সামান্য পরিমাণ জুলুমো করেন না আর যদি তোমরা सामान्य नेकल कर आल्ला पुरस्कार दान करतेम्मतर जन सी नहीं आसब और हे नबी এই উম্মতের জন্য আপনাকে আমি সাক্ষী বানাবো তখন অবস্থাটা কি হবে সেদিন অবস্থা আশা করবে অবাধ্য হয়েছে তারা করবে। জমিন যদি তাদের জন্য সমান হয়ে যেত তাহলে ভালো ছিল তারা যদি জমিনের সঙ্গে মিশে যেতে পারতো তাহলে তাহলে ভালো হতো তাদের জন্য বিচারের মুখোমুখি হতে হতো না তবে কথা হলো আল্লাহর কাছ থেকে কোনো কথাকে তারা গোপন করতে পারবে না পারবে না পারবে না আল্লাহ রুভানো ইনজাস্টিস পছন্দ করেন না আল্লাহ সুহান্যায় বিচারক কোন সময় সামান্য পরিমাণ যার্রা পরিমাণ, আল্লাহ রা করেন না ছোট আল্লাহ করবেন না সম্পর্ক নাই আল্লাহ রবুল আলমিন কোন সময় তার বান্দাদের সঙ্গে জুলুম করার ইচ্ছা পোষণ করেন নাই বরং আসল কথা হলো আল্লাহ কবুল্লা আলমিন তাদের উপরে জুলুম করেন নাই বরং তারাই নিজেরা নিজেদের উপরে জুলুম করেছে আল্লাহ রব্লা আলমিন আদর করে মায়া করে মানুষকে বানালেন আল্লাহরুল্লা আলামিন কেন মানুষের উপরে জুলুম করবেন জুলুম কে আল্লাহ রা পছন্দ করেন না অপছন্দ করেন। হাদিসের মধ্যে এই জন্য কেয়ামতের দিন জুলুমটা অন্ধকারে পর্যবেসিত হবে কেয়ামতের ময়দানে এটা খুবই খারাপ হিসেবে আল্লাহর কাছে ধরে নেওয়া হবে জুলুম কে আল্লাহ রবুল্লা আলমিন পছন্দ করেন না আরবিতে জুল একটা ডেফিনেশন আছে একটা সংজ্ঞা আছে এটাকে বলা হয় যেই জিনিসের যেই জায়গা না ওই জিনিসকে ওই জায়গায় রাখার নামই হলো জুলুম মনে করেন এই ঘড়িটা আমার হাতে আছে ঘড়িটার জায়গা হল আমার হাতের এখানে আমি দিব আমি যদি আঙুলের উপরে ঘড়িটাকে এরকম ঘোরাতে থাকি এবং এরকম করে যদি ঘড়িটাকে রেখে দেই এটাই এই ঘড়ির জন্য জুলুম হইলো কেন জুলুম হলো কারণ ঘড়ির জায়গা হলো এখানে দিব আমি আমি এখানে না দিয়ে আমি আঙুলে ঘড়িটাকে রেখে দিলাম আঙ্গুলের জন্য কষ্ট হবে ঘড়ির জন্য কষ্ট হবে আমরা ছোটবেলায় শিখেছি অপাত্রে কোন জিনিস রাখা যার জন্য যা বল না তার জন্য তা করাটা হলো এটাই হলো জুলুম আর এই জন্য আল্লাহ রব আলিনের সঙ্গে যখন আল্লাহু আল্লাহ আল্লা দরকার নাই আপনি দরকার মনে করলেন আপনি আল্লাহর সঙ্গে জুলুম করলেন এজন্য জন্য কোরআনুল মধ্যে ওই যে লোকমান তার সন্তানকে যখন উপদেশ দিচ্ছিলেন তখন তিনি বলছেন কালা জুল মুন্না লুকমন হাকিম ওয়াইসম্যান তিনি তার সন্তানকে উপদেশ দিতে গিয়ে কি বলছেন আল্লাহর সঙ্গে নিশ্চয়ই শিরিক হলো সব থেকে বড় জুলুম কাজেই কোন অবস্থাতেই আল্লাহ কোনো জুলুম করবেন না বরং আল্লাহ সুবাহ যেহেতু কাদের আল্লাহ হলেন আল্লাহাম আল তিনি। সঠিক এই বিচার সেই ট্রাইব্যুনাল এই কোর্ট ওই কোর্ট সুপ্রিম হোক অথবা হাই হোক অথবা লোয়ার কোর্ট হোক যাই হোক এই কোর্ট গুলো জুলুম করতে পারে অন্যায় করতে পারে কিন্তু সর্বোচ্চ আদালত যেটা আল্লাহ তালার আদালতে কোনো দিন কোনো জুলুম হতে পারে না পারে না, পারে না পারে না না। হবে আল্লাহ আল্লাহ কি সব বিচারকের বড় বিচারক নন রবুল্লা আলমিন আল্লাহ যদি সব বিচারকের বড় বিচারক হয়ে থাকেন তাহলে তার বিচারকের আদালতে কোনো দিন জুলুম হবে না আল্লাহ করবেন না তাহলে হিসাব আল্লাহ কি করে নিবেন ব্যাপারে আল্লাহর আলমিন গায়ের জোরে বিচার করে ফেলবেন না বরং আল্লাহ রব আলমিন আপনার আমার বিচার করার জন্য স্কেল রেখে দিবেন কেয়ামতের ময়দানে স্কেলের কী সিচুয়েশন হবে কিভাবে আল্লাহ বিচার করবেন আমরা এই সম্পর্কে আলোচনা করব তবে আমাদের সময় হয়ে গেল খানিক্ষণের বিরতিতে যাওয়ার আপনারা মেহরবানি করে টেলিভিশনের পর্দার সামনেই থাকবেন আমরা বিরতির পরে আবারও ফিরে আসছি স্ক্রিন ফ্রন্ট অব টেলিভিশন স্ক্রিন উইল বি ব্যাক ভেরি ভেরি সুন ওসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু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 আল কোরআন করিম হেদায়তের সম্ভব থেকে হেদায়ত হেদায়ত পাবেন তাদেরকে আদর্শ হিসেবে গ্রহণ করেন আসুন আল কোরআন থেকে হেদায়ত লাভ করার জন্য দেখুন আমার অনুষ্ঠান ইসলামের বুনিয়াদি শিক্ষা শুধুমাত্র পিস টিভি বাংলায় इसलम बुनियादी शिक्षा कौन उदाहरण प्रति बुधवार प्रत दस टेब सम्प्रचार सकाल साढ़े आठ टेल देस इंगल যেটা এটার নামই হল হাদিস্য নিয়ে মূল উদ্দেশ্য ছিল সৎ কাজের নির্দেশ দিবে অসৎ কাজের নিষেধ কাজের যেভাবে হচ্ছে মাত্র দুটি সর্বোদয় হটপত অটল থাকবে রয়েছে আমাদের জন্য পরীক্ষা যারা অনুপস্থিত তাদের কাছে পৌঁছে কেমন ছিল রাসুল্লাহ আলাহ কথা এবং কাজ হাদিসের ইতিবৃত্তি ও বিশ্বময় তার ক্রমবিকাশ পরবর্তী অনুষ্ঠান বাংলায় আসসালাম ওয়েলকাম দা ব্রেক আর এটার মধ্যে কোন উল্টা পাল্টা করবে না আমাদের দাড়ি পাল্লা মাপার যন্ত্র উল্টা পাল্টা করা যায় কম দেওয়া যায় বেশি দেওয়া যায় এই করা যায় সেই করা যায় কোন অবস্থাতে আল্লাহ আমাদেরকে ডিপ্রাইভ করবেন না জিনিসকে পর্যন্ত সরিষা সরিষার দানা সরিষার দানা এত ছোট যদি কোন জিনিস থাকে আর সরিষার দানাটা যদি পাথরের মধ্যে ঢুকানো থাকে আল্লাহ রব আল ছোট্ট দানাটা কেউ নিয়ে আসবেন মুহাম্মদুর রসুল আল্লাহ এবং আল্লাহ সব জিনিসেরই খবর রাখেন আল্লাহ রাবুল্লাহ আলমিন কিয়ামতের ময়দানে এটাকে নিয়ে আসবেন দাড়ি পাল্লার ব্যবস্থা করবেন স্কেলের ব্যবস্থা করবেন ব্যবস্থা করার পরে বোঝা যাবে যে কার কি অবস্থা হয় যদি আপনার আমল নাকি বদি সেখানে ওজন করা হবে আপনার আমলের পাল্লা যদি ভারী হয়ে যায় পাল্লা যদি ভারী হয় আপনার জীবন সুন্দর হয়ে যাবে ভালো জায়গায় থাকবেন ভালো থাকবেন আরামের সঙ্গে থাকবেন ও আমু হা আর যদি আপনার হয়ে যায় আপনার হয়ে গেল আর বদির পাল্লা ভারী হয়ে গেলিয়া তার ঠিকানা হয়ে যাবে তার মা হয়ে যাবে হল হাবিয়া দুজন তুমি কি জানো হাবিয়াটা কি হামিয়া এটা প্রজ্বলিত আগুন তাহলে আল্লাহআলা এর মধ্যে দিয়ে কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহ সুবাহ আমাদের ফবেন আর সুরা জিল জালে শেষ দু বলেছেন যদিও হয় ভালো কাজ ইয়ার সে দেখতে পাবে অমাইয়া কল আর যদি হয় খারাপ এই ছোট পরিমাণ সেটাকে আপনাকে আমাকে দেখাবেন কাজেই আল্লাহ রে আমরা কোন সময় দোষারোপ করতে পারব না যদি ওই দিন আপনার আমল নামাটা ডাইন হাতে আপনি আমি পেয়ে যাই আল্লাহ আল্লাহ সহজ হিসাব হয়ে যাবে আল্লাহ যেন আমাদের তাই করেন যদি বাম হাতে আমল নামা এসে যায় আল্লাহ না করুক তাহলে ধ্বংস ডাকতে থাকবে হাই হাই হাই আমাদের কোনো উপায় থাকবে না দেখেন আল্লাহ তালা আপনি যা করবেন जा दुनिया सबकि नामो ना अल्लाह अल्लाह थ्री डी हईते এরপরে থ্রি ডির পরে আবার কি অথবা অনেক সময় লাইভ আমরা টেলিভিশনে করে থাকি টেলিভিশনের একটা ক্যামেরা মানুষের বানানো ক্যামেরা তাই দেখেন একটা ছোট্ট স্পট কপলে থাকলে এটা দেখা যায় নাকের আগায় কি আছে বোঝা যায় টুপিতে কোন জায়গায় ময়লা লেগে থাকলে তাও বোঝা যায় হাতের নখটা বড় না ছোট এটাও আন্দাজ করা যায় আর আল্লাহ রব্বুল্লা আলামিন বিচার করবেন আল্লাহর জুলুম করতে কেন হবে আল্লাহ রব্বুল্লা আলমিনের কাছে সব ইনফরমেশন তো অ্যাভেইলেবেল সব কিছু তো আল্লাহ রব্বুল আলমিনের কাছে আছে কাজে জুলুমের কোনো দরকার আল্লাহর হবে না আর আল্লাহর জুলুমের মানসিকতাও নাই জুলুম আল্লাহ রবমিন কোন সময় করেনা এই জন্য আল্লাহ আল্লাহর যে রেকর্ডিং ক্যামেরা তার নাম হলো কেরমন কাতিবিন আপনি যা কিছু করেন না কেন সব তারা জানে সব কিছু তারা রেকর্ড করে যারা সৎ কর্মশীল কাজ যাদের ভালো তারা যাদের তো নাইমে তারা থাকবে আর যারা বদ কর্মশীল আমল যাদের খারাপ চরিত্র যাদের খারাপ তারা থাকবে জাহান নামে তারা সেখানে প্রবেশ করবে আর সেদিন পালানো যাবে না পুলিশ আপনাকে ধরতে যায় আপনি পালায় চলে যান বিচারের দিন কি তোমরা কি জানো সেদিন এক মানুষের আর মানুষের জন্য কিছুই করা থাকবে না রহম করবেন আপনি অল্প আমল করেছেন অল্প আমল কে বেশি আমলে আল্লাহ দিয়ে আপনাকে আল্লাহ সুবাহ বিভিন্ন অজুহাতে বিভিন্ন ভাবে আল্লাহর বান্ধা দের করে দিবেন কি রসুল কারো জুলুম করেন না আল্লাহ কখনো জুলুমের চিন্তা করেন না আল্লাহ রব আলিন কখনো আপনাকে আমাকে জোর করে শাস্তি দিবেন না আল্লাহ কেন শাস্তি দিবেন কেন আজাব দেবেন ইনশা কর তুমন যদি তোমরা আল্লাহ শুক্রিয়া জানাও আমার ভাইরা আমার বোনেরা আল্লাহ রবাহ আলমিন আমাদের উপরে কোন সময় জুলুম করেন না জুলুম আল্লাহ সুবাহ হওয়া তাল্লা নাই আল্লাহ নিজে জালেম নন जालेम के पसंद करें ना से अल्लाह रबुल आलमी सब समय मजलुमेर और आजकल दुनिया जालेम एवं मजलुमे भाग शुजुक पेले, शौमागे पेले, शौमागे हो गए भाईरा सूज पेले समय सम्पर्क आो लम्बा कथा बोलते आजकल एपिसोड एखे शेष करते हम अपने साथा इनशाला कथाओं अपन साथल्ला पृटिवी बांगलार इसलाम संगे थ कुरआनर साकबें জজাকুম আল্লা হুকরন আসসালামালাইকুম বরহমুল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 So, if Jesus Christ, peace be upon him, died for three days, who controlled the world? That means he didn't go about it. The freedom to unmask. So, there are various ways which we can prove the argument yeah, to yeah. be wrong. Look, Dr. Jaquiret Shange Aalap Kori, every day of the night, 16th, and 24th, and 24th, and 24th, and 24th.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 शांसाम अवदान समाजे शांति प्रतिष्ठाएस बुधवार रे आठ टेब सम्प्रचार सकाल सतटदेश